আজকে সাহস দেখায় কি ভাস্কর্য বলে ভেঙে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিবে আমার কাছে লজ্জা লাগে নিজের কাছে নিজের ঘৃণা লাগে আওয়ামী লীগ করি সরকারি দল করি দেখলাম কথা কেউ বলা শুরু করে নাই টেলিভিশনে দেখলাম আমার সাংবাদিকরা বলল ভাই কেউ তো বলতেছে না কিছু বলবেন বললাম এমপি সিটটা ছেড়ে দিই আমরা সংসদ সদস্য পদটা ছেড়ে দেই তাহলে তার দলের কিছু তৈরাম না এমপিও থাকবো না আওয়ামী লীগের সদস্যও থাকবো না আর বঙ্গবন্ধুর ভাস করছে হাত দে মানুষ হিসাবে একটু লড়াই করি দেহি কতটুকু মায়ের বুকের টোট খাইতে আর বঙ্গবন্ধুর হাঁটতে সাধারণ রাষ্ট্র মহাপরাকমশালী রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করার দুঃসাহস দেখাবেন না কিন্তু অনেকে দেখি রাজনৈতিক স্পেসে জায়গা নিতে দেশটাকে উদ্দেশ্য মৌলবাদী ভাবে মৌলবাদী কেন যারা এই কাজটি করছেন কোন উদ্দেশ্যে করছেন আমার দেশ তো মৌলবাদী দেশ না দিনের আলোচায় তোদের মোকাবেলা করার জন্য ছাত্রলীগী যথেষ্ট তোদেরকে প্রশাসনের কোন লোক কিছু করবে না আমরা মাঠে নামবো তাই বাঙালের ছাত্রী কিন্তু তোদেরকে এবার দেখিস তোদের আর একচুরো ছাদা হবে না তোদের যে জায়গায় পাওয়া যাবে তোদের রাত্রি তো হবে দল এই মোল্লারা যারা এক হয়ে ছাতার নিচে গিয়ে এখন হেফাজত ইসলাম নাম দিয়েছে আপনার ধর্মের দোহায় যদি আর যদি এই ভাস্কর্য ভাঙা বা যদি সংবিধানের আঘাত যারা যদি কোনো কাজ করতে যান যে কোনো অপরশক্তিকে আমরা রুখে দিয়ে আমরা এগিয়ে নেব আজকে আমাদের এই প্রজন্মের সময় আসছে আর একটা যুদ্ধে নামার এবং বাংলাদেশের বিরুদ্ধে কথা বলব বলে এটাকে ইসলামী হুকুমত করতে হবে সরিয়া চালু করতে হবে ব্রাশপেমী আইন চালু করতে হবে সরকারের উচিত এখন মৌলবাদীর বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা কঠোর অবস্থানে যাওয়া প্রতিষ্ঠা হবে কোন অপশক্তি নেই এটাকে ঠেকানোর আর এটা নিয়ে যারা বেশি হুমকি থামকি দেবে তার বিরুদ্ধে রাষ্ট্র আইনি ব্যবস্থা নেবে কথায় কথায় তারা ইসলামের কথা কয়েক মুসলমান এই মৌলবাদী গোষ্ঠীর দিকে আমরা বলতে চাই আপনারা সাবধান হয়ে যানি বেশি করে ফেলেছেন আপনাদের বাড়াবাড়ি বেশি আমরা শুনছি হাত দিয়ে বন্ধুত্ব করেছে বলে সহনশীল আচরণ দেখিয়েছে বলে মনে করবেন না সেটা দুর্বলতা মৌলবাদের জায়গায় বাংলাদেশ নয় সেখানে আমরা প্রতিরোধ করব তোমরা বলেছ ভাস্কর্য পুরীগঙ্গা নদীতে ফেলবে আর তোমাদের দেশের মানুষ মুক্তিকামী মানুষ তোমাদের বঙ্গোপসাগরে ফেলে দেবে এই তালেবানি মোল্লাতন্ত্রের হাতে আমাদের দেশ আমরা ছাড়তে পারি না আজকে আপনি যদি আমরা যদি জাতিগতভাবে এদেরকে আমরা যদি প্রশ্রয় দিই এবং আশ্রয় দিই আগামীকাল তারা বলবে যে সামনে যে একুশে ফেব্রুয়ারি আসছে সেখানে শহীদ মিনারে বেদিতে ফুল দেওয়া যাবে না তারপরে বলা হবে যে তিরিশ লক্ষ শহীদের রক্তে লঞ্জিত বাংলাদেশ যে বিজয় স্তম্ভ ষোলোই ডিসেম্বর সেখানে ফুল দেওয়া যাবে না ছাব্বিশে মার্চ দেওয়া যাবে না আমাদের হৃদয়ে কিন্তু রক্তকরণ শুরু হয়ে গেছে যেকোনো সময় বলে ফেলতে পারি যে আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনবো না আর যদি বলে ফেলি এই কথা দেশের জনগণ কিন্তু ঘরে ঘরে আপনাদেরকে খোঁজা শুরু করবে আমাদের কাজে রাষ্ট্রীয় অর্থনৈতিক কাজে দর্মকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় সেই অপশক্তিকে আমরা রুখে দাঁড়াই ওদের বীজ দাঁত খেলা হবে আসেন এই বঙ্গবন্ধুর এই যুবকরা যুবলীগ শেখ ফজলে শান্ত যুবলীগের সাথে মোকাবেলা করার এক মিনিট ক্ষমতা আপনার নাই এবং অপচেষ্টা চালানো হয় সরকার সেটি কঠোর হস্তে দমন করেছে ভবিষ্যতেও সেটি কঠোর হস্তে দমন করা হবে আমাদের যেহেতু একেবারে ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত অফিস আদালত আছে আমরা এদেরকে চিনি রাখি বাংলাদেশ রাষ্ট্রের সরকারের কোনো সেবা পাওয়ার তাদের কোনো অধিকার নাই যদি এ ধরনের কেউ আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে তাকে আমি কোনো সেবা দিব না তাকে আগে স্বীকার করতে হবে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বঙ্গবন্ধুর প্রতি অবিচল শ্রদ্ধা তাদেরকে রাখতে হবে বাংলাদেশের সমস্ত স্কুল এবং কলেজের সরকারি এবং বেসরকারি শিক্ষকদের পক্ষ থেকে বলছি আমরা এই আঘাত সহ্য করব টিচিং লার্নিং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম একটি শক্তি তাকে ধর্মের সাথে মিলিয়ে ফেলায় আর কোথাও না পেরে এই জায়গায় चेस्टाद भारत मदत पुष्ट हिंदुत्वी आवी सरकार धीरे धीरे जा এদেশকে তারা বৃহত্তর রাম রাজত্বের অংশ বানাতে চায় ভারতের মুসলিমদের মতো এরা এদেশের মুসলিমদেরকেও হাতের মুঠোয় নিয়ে আসতে চায় এই লক্ষ্যেই হিন্দুত্ববাদী ভারত পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে তাদের মাধ্যমে এদেশে বাস্তবায়ন করেছে হিন্দুত্ববাদী এজেন্ডা প্রশাসনে হিন্দুয়ানীকরণ চলছে অপ্রতিরোধভাবে হিন্দু জঙ্গি সংগঠন ইস্কন দেশের সর্বত্র বিস্তার করেছে হিন্দুত্ববাদের নখর থাবা ভারতের গোয়েন্দা সংস্থার র পুরো দেশে ছড়িয়ে দিচ্ছে ষড়যন্ত্রের কুটিল চাল এদেশের মুসলিমদের মনমগজ থেকে তাহিদের রাখিদা মুছে দিতে তারা মুজিব্বাদের শির্ক প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশ জুড়ে অসংখ্য মূর্তি স্থাপন করে তারা পুরো দেশকে পূজা মণ্ডপে পরিণত করছে তাগৎ সরকারের এমপি মন্ত্রীরা বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিচ্ছে দেশের সম্মানিত হুমকি ধমকি দিচ্ছে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে অসাম্প্রদায়িক চেতনার নামে কুফুরি ফেরি করছে মুজিব্বাদের কুফুরিকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মিডিয়া জোরে সোরে অপপ্রচার চালাচ্ছে প্রিয় ভাই এক ভাস্কর্য ইস্যুতেই আপনারা দেখেছেন শত শত মুসলিমের বাচ্চা মুজিববাদের চক্করে পড়ে মুরতাদ হয়ে গেছে ইসলামের সুস্পষ্ট বিধানকে তারা প্রত্যাখ্যান করেছে তাদের খুব মুজিবের মূর্তি স্থাপনের বিরোধিতা করার অপরাধে তারা শত শত আলিমকে অপমান করেছে অসংখ্য দিনই মাহফিল বন্ধ করে দিয়েছে আমার মুসলিম ভাইয়েরা আমার সম্মানিত আলিমগণ আজ থেকে তিন বছর আগে আমরা বলেছিলাম বাংলাদেশের মুসলিমদের সতর্ক হতে হবে তা না হলে আমাদের নিজের মাটিতেও আমাদের অবস্থান সংকুচিত হয়ে আসবে আজ এই কথার বাস্তবতা সকলের সামনে স্পষ্ট আমরা যে আবার আপনাদের সতর্ক করছি আর বেশি সময় নেই আমরা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছি ভারতের মদত হিন্দুত্ববাদী আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা আজ বুক ফুলিয়ে দিনের আলোয়ে আলিমুলামাদের পেটানোর হুমকি দিচ্ছে অবস্থা কোন পর্যায়ে গেছে চিন্তা করুন সামনে অবস্থা আরও খারাপ হবে একটু ভেবে দেখুন তো কীভাবে এই হিন্দুত্ববাদী শক্তি আমাদের উপর চেপে বসলো কিভাবে মুসলিমদের মাটিতে মাল মুশরিকদের এমন শক্তি হলো একটু খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন মুষ্টিকরা ক্ষমতা হিন্দুত্ববাদের নামে অর্জন করেনি হিন্দুত্ববাদের স্লোগান দিয়ে রাম হনুমানের কথা বলে আজ এরা এত শক্তিশালী হয়নি বডং তারা এই শক্তি অর্জন করেছে মুজিববাদের নামে সেকুলারিজম আর গণতন্ত্রের নামে গণতন্ত্র আর ধর্ম নিরপেক্ষতার নামে তিলে তিলে বাংলাদেশের মুসলিমদের থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে ধাপে ধাপে আমাদের দুর্বল করা হয়েছে আমাদের বন্দি করে ফেলা হয়েছে আমাদের হাত পা বেঁধে ফেলা হয়েছে বাঙালি সংস্কৃতির নামে ইসলাম ও মুসলিম পরিচয়কে তুচ্ছ করা হয়েছে স্কুলের পাঠ্যসূচি থেকেও এখন ইসলামকে বাদ দেওয়া হচ্ছে আর এভাবেই সম্মানিত আলিম ওলামাদের কাঠমুল तर चरित्रपर जघन्य अपबादा गणतंत्रपेक्षता संविधान के प्रत्याख्यन करफुर शीर्क पक्षे साफाई गवा बंध करफिक মুসরিকদের পক্ষে তাবিল করা বন্ধ করুন একই সাথে কোরআনের অনুসরণ আর কুফরি সংবিধানের অনুসরণ করতে পারে না মুসলিম একই সাথে সরিয়ার শাসন আর ধর্ম নিরপেক্ষতা চাইতে পারে না মুসলিম একই সাথে মিল্লি ইব্রাহিম শেখ মুজিবের অনুসারী হতে পারে না এটা আজ মুজিববাদি মুরতাদ এবং হিন্দুত্ববাদের দালালরাও স্পষ্ট করে বলে দিচ্ছে তার কি আমাদের ঘুম ভাঙবে না আসুন আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরি আব্রাহাম লিঙ্কনের কুফরি গণতন্ত্রকে ছুড়ে ফেলে নবী মানহাজকে আঁকড়ে ধরি দাওয়া এদাদ ও জিহাদের পথ ধরি এ পথে আমাদের মুক্তি এ পথে আমাদের বিজয় প্রিয় ভাই সময় এসেছে সংঘবদ্ধ হওয়ার মুজিববাদের মতো কুফরি মতবাদের বিরুদ্ধে আওয়াজ তোলার আসুন আগামী প্রজন্মকে মুজিব্বাদের কুফরি থেকে বাঁচাতে এবং এদেশকে হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে মুক্ত করতে আমরা এলমি ও ইমান ইয়াদ শুরু করি সম্ভব হলে আসকার দাদও আরম্ভ করে দেই দিন যতই যাচ্ছে ততই হিন্দুত্ববাদ এদেশে শক্তি সঞ্চয় করছে তাই আমাদের প্রস্তুত হতে হবে এখনই উভয় শিবির ইনশা আল্লাহ রাসুল উল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী তাও শিরকের এই লড়াইয়ে তাও হিদেরই বিজয় হবে ইনশাআল্লাহ রাসুল উল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী তাও শিরকের এই লড়াইয়ে বিজয় হবে বিজয় হবে